ভিন্ন এক সানাদে সাদ ইবনু আবু আকা স্রদিল্লাহ তালানুহাতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম উসমান ইবনু মাজুনকে বিয়ে করা থেকে বিরত থাকতে নিষেধ করেছেন তিনি তাকে অনুমতি দিলে আমরাও খাসি হয়ে যেতাম